রিফা ইবন রাফি জুরাকিরদ আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার আমরা নবী সাল্লাম এর পিছনে সালাত আদায় করলাম তিনি যখন রুকু হতে মাথা উঠিয়ে হামিদাহ বললেন তখন পিছন হতে এক সাহাবা রব্বানা ওয়ালাকাল হাম হামদান কাসির তৈিবান মুবারকান ফিহ বললেন সালাত শেষ করে তিনি জিজ্ঞেস করলেন কে ইউরূপ বলেছিল সে সাহাবি বললেন আমি তখন তিনি বললেন আমি দেখলাম ত্রিশ জনের অধিক মালাইকা এর সবাব কে পূর্বে লিখবেন তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছেন